দ্বাদশ খণ্ড পঞ্চম পরিচ্ছেদ আম্মারি দাও গৃহস্থের কর্তব্য কতদিন ত্রৈলক্ষ্য বলিলেন মহাশয় এদের সময় কই ইংরেজের কর্ম করতে হয় শ্রীরামকৃষ্ণ সদরওয়ালার প্রতি বলিলেন আচ্ছা তাঁকে আম্মারি দাও ভালো লোকের উপর যদি কেউ ভার দেয় সে লোকী তার মন্দ করে তার উপর আন্তরিক সব ভার দিয়ে তুমি নিশ্চিন্ত হয়ে বসে থাকো তিনি যা কাজ করতে দিয়েছেন তাই করো বিড়াল ছানার বুদ্ধি নাই মা মা করে মা যদি হেসেলে রাখে সেইখানেই পড়ে থাকে কেবল মিউ মিউ করে ডাকে মা যখন গৃহস্থের বিছানায় রাখে তখন সেই ভাব মা মা করে সদরওয়ালা বলিলেন আমরা গৃহস্থ কতদিন এসব কর্তব্য করতে হবে শ্রীরামকৃষ্ণ বলিলেন তোমাদের কর্তব্য আছে বই কি ছেলেদের মানুষ করা স্ত্রীকে ভরণ পোষণ করতে তোমার অবর্তমানে স্ত্রীর ভরণ পোষণের করে রাখতে হবে তা যদি না করো তুমি নির্দয় সুখ দয়া রেখেছিলেন দয়া যার নাই সে মানুষই নয় সদরবালা বলিলেন সন্তান প্রতিপালন কত দিন শ্রীরামকৃষ্ণ বলিলেন সাবালো খাওয়া পর্যন্ত পাখি বড় হলে যখন সে আপনার ভার নিতে পারে তখন তাকে ধারি ঠোক কাছে আসতে দেয় না সকলে হাসিতে লাগিল সদরবালা বলিলেন স্ত্রীর প্রতি কী কর্তব্য শ্রীরামকৃষ্ণ বললেন তুমি বেঁচে থাকতে থাকতে ধর্ম উপদেশ দেবে ভরণ পোষণ করবে যদি সতী হয় তোমার অবর্তমানে তার খাবার জোগাড় করে রাখতে হবে তবে জ্ঞান উন্মাদ হলে আর কর্তব্য থাকে না তখন কালকার জন্য তুমি না ভাবলে ঈশ্বর ভাবেন জ্ঞান উন্মাদ হলে তোমার পরিবারের জন্য তিনি ভাববেন যখন জমিদার নাবালক ছেলে রেখে মরে যায় তখন ওছি সেই নাবালকের ভার লয় এসব আইনের ব্যাপার তুমি তো সব জানো সদরবালা বলিলেন আজ্ঞা হা বিজয় গোস্বামী বলিলেন আহা আহা কি কথা যিনি অনন্য মন হয়ে তার চিন্তা করেন যিনি তার প্রেমে পাগল তার ভার ভগবান নিজে বহন করেন নাবালকের অমনি ওছি এসে জোটে আহা কবে অবস্থা হবে যাদের হয় তারা কি ভাগ্যবান ত্রৈলক্য বলিলেন মহাশয় সংসারের যথার্থ কি জ্ঞান হয় ঈশ্বর লাভ হয় শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে বললেন কেন গো তুমি তো সা রে মাতে আছো সকলে হাসিতে লাগিল ঈশ্বরে মন রেখে সংসারে আছো তো কেন সংসারে হবে না অবশ্য হবে ত্রৈলক্য বলিলেন সংসারে জ্ঞান লাভ হয়েছে তার লক্ষণ কী শ্রীরামকৃষ্ণ হরি নামে ধারা আর পুলক তাঁর মধুর নাম শুনেই শরীরে রোমাঞ্চ হয় চক্ষু দিয়ে ধারা বিয়ে পড়বে যতক্ষণ বিষয়াশক্তি থাকে কামিনী কাঞ্চনে ভালোবাসা থাকে ততক্ষণ দেহবুদ্ধি যায় না বিষয়াশক্তি যত কমে ততই আত্মজ্ঞানের দিকে চলে যেতে পারা যায় আর দেহবুদ্ধি কমে বিষয়াশক্তি একেবারে চলে গেলে আত্মজ্ঞান হয় তখন আত্মা আলাদা আর দেহ আলাদা বোধ হয় নারিকেলের জল না শুকোলে দাঁ দিয়ে কেটে শ্বাস আলাদা মালা আলাদা করা কঠিন হয় জল যদি শুকিয়ে যায় তাহলে নর নর করে শ্বাস আলাদা হয়ে যায় একে বলে খরো নারিকেল ঈশ্বরলা বলে লক্ষণ এই যে সে ব্যক্তি খড়ো নারিকেলের মতো হয়ে যায় দেহাত্মবুদ্ধি চলে যায় দেহের সুখ দুঃখে তার সুখ দুঃখ বোধ হয় না সে ব্যক্তি দেহের সুখ চায় না সে জীবন মুক্ত হয়ে বেড়ায় কালীর ভক্ত জীবন মুক্ত নিত্যানন্দময় যখন দেখবে ঈশ্বরের নাম করতে করতেই অশ্রু আর পুলক হয় তখন জানবে কামিনী কাঞ্চনে আসক্তি চলে গেছে ঈশ্বর লাভ হয়েছে দেশলাই যদি শুকনো হয় একটা ঘোষলেই দপ করে জ্বলে ওঠে আর যদি ভিজিয়ে হয় পঞ্চাশটা ঘষলেও কিচ্ছু হয় না কেবল কাঠিগুলো ফেলা যায় বিষয় রসে রসে থাকলে কামিনী কাঞ্চন রসে মন ভিজে থাকলে ঈশ্বরের উদ্দীপনা হয় না হাজার চেষ্টা করো কেবল পণ্ডশ্রম বিষয় রস্যুকুলে তৎক্ষণাৎ উদ্দীপন হয় ত্রৈলক্ষ্য বলিলেন বিষয় রস শুকোবার এখন উপায় কি শ্রীরামকৃষ্ণ বলিলেন মার কাছে ব্যাকুল হয়ে ডাকো দর্শন হলে বিষয় রস শুকিয়ে যাবে কামিনী কাঞ্চনে আসক্তি সব দূরে চলে যাবে আপনার মা বোধ থাকলে এক্ষণেই হয় তিনি তো ধর্ম মা নন আপনারই মা ব্যাকুল হয়ে মার কাছে আবদার করো ছেলে ঘুরি কিনবার জন্য মার আঁচল ধরে পয়সা চায় মা হয়তো আর মেয়েদের সঙ্গে গল্প করছে প্রথমে মা কোনো দিতে চায় না বলে না তিনি বারণ করে গেছেন তিনি এলে বলে দিব এক্ষণি ঘুরি নিয়ে একটা কাণ্ড করবি যখন ছেলে কাঁদতে শুরু করে কোনো মতে ছাড়ে না মা তখন অন্য মেয়েদের বলে রসো মা এই ছেলেটাকে একবার শান্ত করে আসি এই কথা বলে চাবিটা নিয়ে কড়াত করাত করে বাক্স খুলে একটা পয়সা ফেলে দেয় তোমরাও মার কাছে আবদার করো তিনি অবশ্য দেখা দিবেন আমি শিখদের ওই কথা বলেছিলাম তারা দক্ষিণেশ্বর কালীবাড়িতে এসেছিল মা কালীর মন্দিরের সম্মুখে বসে কথা হয়েছিল তারা বলেছিল ঈশ্বর দয়াময় আমি জিজ্ঞাসা করলুম কিসে দয়াময় তারা বললে কেন মহারাজ তিনি সর্বদা আমাদের দেখছেন আমাদের ধর্ম অর্থ সব দিচ্ছেন আহার জোগাচ্ছেন আমি বললুম যদি কারো ছেলেপুলে হয় তাদের খাওয়ার ভার বাপে নেবে নাকি বামুন পাড়ার লোকে এসে নেবে সদর বললেন মহাশয় তিনি কি তবে দয়াময় নন শ্রীরামকৃষ্ণ বলিলেন তা কেন গো ও একটা বললুম তিনি যে বড় আপনার লোক তাঁর উপর আমাদের জোর চলে আপনার লোককে এমন কথা পর্যন্ত বলা যায় দিবি না শালা